ও রাজা উপাসন তিয়মাদ অন্তরে সমষ্ট করে, চা ইন্দ্রিয় প্রাণ ও চিত্তকে জয় করেছিলেন। এইভাবে তিনি আত্মকে পরম ব্রহ্ম কৃষ্ণ রূপী কেন্দ্রী বিন্দুকে করেছিলেন। করছিলেন তাৎপর্য যখনি ব্রাহ্মণ শব্দ উঠে উল্লেখ হয় তখনই নির্বিশেষ বাদের মনে করে যে তা হচ্ছে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি কিন্তু প্রকৃত পক্ষে চরম ব্রহ্মা হচ্ছে শ্রীকৃষ্ণ বা বাসুদেব সেই সম্বন্ধে ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে বাসুদেব বা সারবামিথি বাসুদেবই নির্বিশেষ ব্রহ্মরূপে সর্বত্র ব্যক্ত নির কখনো করা যায় না ভগবত গীতায় সাম যাদের মন ভগবান অবক্ত নিরূপে আসক্ত তাঁদের পকে পরমার্থিক জীবনে অগ্রসর হওয়া কষ্টকর করেছিলেন সেই ব্রহ্ম হচ্ছেন পরমেশ্বর ভগবান বা বাসুদ ঠিক আছে চলে মহারাজ নলয় ধ্বজ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 কী ভোজন কী আহ ব্রমস আহম ব্রহ্মী কী অর্থাৎ আমি ব্রহ্ম আমি ব্রহ্ম আছি তো ব্রহ্ম শব্দ ভগবান শ্রীকৃষ্ণের সব ভাষায় ব্রহ্ম তো অ্রহ্ম মনে আর্থ পরমহা ব্রহ্মজ্যোতি কিন্তু এই ব্রহ্ম এর শব্দ মূল আর্থ কি যা বৃহৎ আছে মহান সে তো ব্রহ্ম মানে যা আধ্যাত্মিক আছে সে ব্রহ্ম সেই জন্য এই ব্রহ্মার শব্দ আর্থের জন্য ব্রহ্মজ্যোতির জন্য এবং পরম ব্রহ্মার জন্য প্রয়োগ করা যায়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 ব্রহ্মার উপরে ধ্যান করার চরম স্তর হচ্ছে অহংগ্র উপাসনা মনে নিজের উপরে ধ্যান করা কিন্তু পক্ষে শাস্ত্র থেকে বুঝতে হবে যে যোগীরা মহাত্মা তার ধ্যানে কোন বিষয়ে দেখেন উম ধ্যান অবস্থিত থাকে চৈন মনসা ফস্যন্ত অনেক বাগবের শোকের এক পদ তার অনেক ফার যায় দেখেন ধ্যান অবস্থিত থাকে চৈন মনস্যন্ত জানে না সেইরূপে দর্শন করেন কি রূপ ব্রহ্ম রুদ্র মারুষ্ঠ গন্তি দিব্য ইগায় বৈদাই সাঙ্গিং শামগা ধ্যানবস্থিত মানসি যোগিন যথং নীসুরা গণ নম সেইদ ভগয়্রহ রুদ্র মূবতদার প্রশংসং যিনি সমস্ত বৈদিক শাস্ত্রের দ্বার প্রশংসিত হন যিনি যোগেরা গতি হন যোগেরা ধ্যান অবস্থায় সেই ভগবানের রূপ করে তিনি হচ্ছে হচ্ছেন ভগবান এবং তার উপাসনা দেবগণ এবং অসুরগণের তারা সীমা মাপ খলেও তার সীমা ফলনা তো এইভাবে সাশ্রয় অনেক প্রতিপন্ন আছে এই পারম ব্রহ্ম হচ্ছে কৃষ্ণ যোগীর পারম গতি আছে বিষ্ণু উপাসনা হনথস্তু কোটি শত বৎসর্য পয় মনসো মুে গোবিদমাষমর্থ কি ভালো করে আরাধনা করে যা পায় নাচুয়ালি তারা আরাধনা করে না সেই জন্য তারা পায় না হম হম প্রাণায়াম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 কৃষ্ণকে পাওয়া যাবে না ইনি অচ্ছিন্ত অবিচ্ছিন্তত্ব তো ইনি হচ্ছেন ধরম ব্রহ্মা এবং তার উপাসনা করা জীব দে চরম গতি কিন্তু সাধারণে তো না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 অনেকেই সেই রকম বলে না তো পরম সত্ত হচ্ছে নির্বিশেষ মুসলমান বলে যে আল্লাহ কোন রূপ নেই আল্লাহ আল্লাহ তো ব্যক্তি নয় সেটা আমি বলো আপনি এই মনে করে যে আল্লাহকে ব্যক্তি বলা তো অপরাধ হয় নাকি কেন জানে না অনুমান কর মনে করে যে ও ভগবান যদি ব্যক্তি হন তো আমাদের সমান হবে কারণ আমরা ব্যক্তি বুঝে না যে পরম পুরুষ চার নাম গুণ রূপ লীলা আছে আমাদেরও দেহ সম্পর্কে নাম আছে যেমন ওই পশুদিন যুবক থেকে জিজ্ঞেস করলাম কি নাম ছিল দেবনাথ কি নামনাথ নাম আছে নাম আছে কিন্তু সেইটা শুধু দেহ সম্পর্কে ওই নাম সেই নাম ওই ব্যক্তি থেকে ভিন্ন আছে আত্ম থেকে ভিন্ন আছে তার গুণ আছে তার কি সদ্গুণ আমি জানি না কিন্তু সকলে গুণ আছে সকলে ব্যক্তিগত স্বভাব আছে না কিন্তু সেটা পরিবর্তনশীল আছে এই জীবনে এই জন এই জনের স্বভাব উদা হতে পারে এবং অনুজীবনে তো কৃপনের মতো হতে পারে তো একজন যে এইব আছে স্কের দেবতা তো পরে অসুর হতে পারে এবং আজকের অসুর তো কাউকে দেবতা হতে পারে আজকে যা সত্যগুণ সত্যগুণী ব্যক্তি আছে তো কাউকে ক্ষমগুণী হতে পারে কিন্তু সকালে গুণ আছে সকালের রূপ আছে এবং সকালে কার্যকলাপ আছে কিন্তু এইসব অনেকতা অস্থায়ী দেহ গত নাম গুণ রূপ লীলা সব অনেকতা আছে কারণ দেহ অনেকটা এজন্য লোকেরা মনে করে যে পরম সত্তা নাম গুন রূপ লীলা হতে পারে না কারণ আমাদের ওইসব অস্থায়ী আছে অস্থায়ী মানে অসৎ এবং ওইসব নাম গুণ রূপ লীলা তো জড় প্রকৃতির প্রভাবে দূষিত আছে সেই জন্য কিন্তু আসলে সেই আমরা স্বীকার করে ভগবানের নাম গুণ রূপ লীলা নয় প্রভুপাদ এই প্রভুপাদ এবং আমাদের সব পূর্ব আচার্য আমাদের এইভাবেই শেখা যায় যে পরম সত্যমণি পূর্ণ ভগবানের ভগবানে সবকিছু আছে তো আমাদের যদি নাম গুণ রূপ দিল থাকে অসৎ হলেও আমাদের নাম গুণ রূপ দিল যদি থাকে এবং ভগবানের নাম রূপ দীলা নেই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 সেই জন্য আমাদের মনে করা উচিত না যে পরম বিশুদ্ধ ভগবানের নাম গুণ রূপলীলা থাকে অবশ্যই ভগবানের নাম গুণ রূপলীলা আছে কিন্তু সেইগুলো দূষিত নেই তো যে ভগবান নিরাকা আছে সেটাও আমরা স্বীকার কারণ আমরা যদি বলি যেমন তো নিয়ে নেই তো ভগবান ফুণ হবে না ভগবান রূপ আছে না ভগবান রূপ আছেন আমরা আমার আছে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 কলে কালে নাম রূপে কৃষ্ণ আবদ্ধ ওই নাম যে নাম সেই কৃষ্ণ সেটা নয় যে কৃষ্ণ ব্যক্তি আছে কৃষ্ণ এবং তার নাম আছে ওই নামই কৃষ্ণ ও নাম এবং ব্যক্তি পরমপুরুষ কৃষ্ণ ও ভিন্ন আছে বুঝতে পারেন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 আসল সব সত্য হচ্ছে করব দশন। আমাদের প্রাকৃত জাগতিক দশন আছে এবং আমরা মনে করি যে সবকিছু আমরা দেখতে পাই সেইটি সত্য তো আমরা ভগবানকেই দেখতে পাচ্ছি না সেই জন্য বুঝতে হবে যে ভগবানের কোন রূপ নেই সেটা আমাদের ভুল তো বুঝতে হবে যে কৃষ্ণ নাম কৃষ্ণগুন কৃষ্ণরূপ কৃষ্ণ লীলা এবং পরম সত্য হচ্ছে শ্রীকৃষ্ণ আমি ব্রহ্ম ব্রহ্মী কিভাবে আমি আমি আধ্যাত্মিক আমি গুণে দ্বারা ভগবানের থেকে অভিন্ন কিন্তু পরিমাণে বিচারে আমি ভগবানের থেকে অনেক অনেক ছোট হচ্ছি তো এইসব বুঝতে হবে এই হচ্ছে শ্রীমৎ ভাগবত এটা বৈদিক জ্ঞানে চরম স্ত এইসব কথা বুঝতে কঠিন আছে আমাদের জন্য সাধারণ বুদ্ধি যারা এইসব বুঝার সম্ভব না তো আমরা জরি কৃষ্ণের কৃপা পাই তাহলে এইসব বিষয় বোঝা সম্ভব হয় তাছাড়া তো সম্ভব হয় না চৈতাম্য চিতাম্যটাই সার্বভৌম ভাট্টাচার্য এবং গোপীনাথ আচার্য পের বার্তাল বর্ণনা আছে সার্বভৌম ভাট্টাচার্য সারা ভারতে খুবই বিখ্যাত ছিল খুব বড় পন্ডিত ছিল কৃহস্ত হলেও তিনি অনেক সন্ন্যাসীদের শিক্ষাগুরু ছিলেন কিন্তু তিনি নির্বিশেষ বাদী ছিলেন তো সাবভম ভাচার্য এবং গোপীনাথ আচার্য মধ্যে তো পরম সত্য সম্বন্ধে বার্তালাভ হল তো গোপীনাথ আচার্য অনেক শাস্ত্র প্রমাণ দিলেও তো সাবভাব ভট্টাচার্য বুঝতে পারলেন না যে তা ঘরে উত্যাশি শ্রীকৃষ্ণ সে ভগব সে গোপি নাচার্য শ্রীমদ্ভাগ এই ছিদে পদ্মুজ দু প্রসাদেশি জগব্য এরং বিছি যে হে ভগবান আপনাকে বুঝতে কিভাবে সম্ভব হয় নিজে প্রয়াসে দ্বারা সম্ভব হয় না কিন্তু আপনার প্রসাদে লেস মানে কৃপার বিন্দু একটু যদি পায় তাহলে সম্ভব হবে তো সেজন্য কথা সুস্থ হবে তার জন্য উপদেশ আছে ছচ্া ফর শ্রীমৎ ভাগবতের কথা শ্রবণ করতে হবে সুন্দর সুপঠন এবং খুব ভালো করে শ্রীমাদ ভাগবত ফাট করতে হবে বিচারনাফর বুদ্ধি লাগাকে দেখে যায় অনেকে শাস্ত্র পাঠ করে আহমেলা সিনের মতো মনে করে ওই গীতা পাঠ করার থেকেই আমাদের পুণ্য হয় তো পূর্ণ হতে পারে কিন্তু এই এইভাবেই তো কিছু বোঝা যাবে তো বিচার না পরও বিচার করতে হবে এই শাস্ত্র ভগবান এবং ভগবানের ভক্ত ব্যাস আমাদের কি শিক্ষা দিচ্ছেন তো বুদ্ধি দ্বারা কিরকম বুদ্ধি তো ওই এম এস সি পিএইচডি সেই রকম ভৌতিক দূষিত বুদ্ধি দ্বারা না শুদ্ধ বুদ্ধি দ্বারা সেই শুদ্ধ বুদ্ধি কি আছেমুখী বুদ্ধি দ্বারা মানে ওই শাস্ত্র পথে হবে কি জন্য যাতে আমাদের ভক্তি বৃদ্ধি হবে ভক্তি কি সেবা যা চাই আমাদের বৃত্তি তা বৃদ্ধি হবে হরে কৃষ্ণ তো এখন আমি পাঠ সমাপ্ত করছি কারণ হবে তো অনেক ধন্যবাদ আপনারা এই অধমকে অনেক ভালো সগাদ দিয়েছেন আমার সকল অপরাধ ছুটির জন্য আপনারা দয়া করে নিজের গুণে মার্জনা